হতে বর্ণিত তিনি বলেন খাইবার যুদ্ধের বছর আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে হলাম। সাহবা নামক স্থানে পৌঁছে আল্লাহ রসুল সাল্লাহ আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন তালাত শেষে তিনি খাবার আনতে বললেন ছাতু ব্যতীত আর কিছুই আনা হল না আমরা তা খেলাম এবং পান করলাম অতপর নবী সাল্লা আলাইস্লাম মাহদীপের জন্য দাঁড়ালেন अतपर कुली करल तरपर हमें नहीं मागदीवर साल आदाय करल अथच नतून उजु करलें